আবু হুরাই হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন তোমাদের আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র বলা হল হে আল্লাহ রসুল জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল তিনি বললেন দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের তাপ আরও ঊনসত্তর গুণ বাড়িয়ে দেয়া হয়েছে প্রত্যেক অংশে তার সমপরিমাণ উত্তাপ রয়েছে